ও হো আমরা শ্রমিক ও হো হো হো আমরা শ্রমিক ও হো আমরা শ্রমিক ও হো হো হো আমরা শ্রমিক আমরা ঘাম বেচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা ঘাম বেচে আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় দাঁড়ায় পাথর মারাই মেশিন চালাই লোহার সাথে লড়ি হাতুর মেরে সাবল গেড়ে ভাঙি আবার গড়ি পাথর মারাই মেশিন চালাই লোহার সাথে লড়ি হাতুর মেরে সাবল গেড়ে ভাঙি আবার গড়ি। ধরি কুড়াল মারি ইটের ভাটায় চলি রিক্সা চালাই সেলাই করি ঘাম গরমে গলি কোদাল ধরি কুড়াল মারি ইটের ভাটায় চলি রিক্সা চালাই সেলাই করি ঘাম গরমে গলি আমরা কঠিন করি কাজ রাত কি যেন এক যন্ত্র ধাত প্রাণী আমরা কঠিন করি কাজ রাত কি যেন এক যন্ত্রধাত প্রাণী জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা না পাই রোগ একটু বিরাম সেবা হাড় ভাঙা সংক্রান্ত দেহে হাত বোলা কেবা কে আমরা কত আঘাত ক্ষত মুখ বুঝে যাই সয়ে সভ্যতার ওই অগ্নিচিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর গানি আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু টানি জীবন যখন থমকে দাঁড়ায়ীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি ও হো হো হো হো হো হো আমরা তো নই সবার মতোই অন্য মানুষ বলে তাই জীবনের দুঃখকে কে যাই শক্ত পায়ে দলে আমরা তো নই সবার মানুষ বলে তাই জীবনের দুঃখকে কে যাই শক্ত পায়ে দলে আমরা মোদের আগে আর আমাদের ভাগ্যবাদের ভাগে আমরা মোদের চাই অধিকার ঘামসুকাবার আগে আর আমাদের ভাগ্য না স্বার্থবাদের ভাগে আমরা এবার জেগেছি বিক্ষোভে আর কতকাল থাকবো অভিমানী আমরা এবার জেগেছি বিক্ষোভে আর কত কাল থাকবো অভিমানী জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন তখন তখন